وان اشهد ان سجدنا وسندنا وحبينا وحبيبا ربنا وتابي منا وتبي قلوبنا ومولانا محمدا عبدا ورسولا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <تصفيق> الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا نيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذين أسرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابل سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأراح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قلب محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي খোদা চাহি আয় বন্দায় খোদা চোগাত জলদি সে আবৈঠে সোনো হজরত কি নিহাত জলদি সে আবৈঠে সোনো হজরত কি নিহাত ফীক সে হামত কী খাফীক হতী হে নামত কী খসিনা হর মরদোকে তা রোহ নশানা হর মরদোকে তাকত কে আবরোহ নশানা ফত মরা বড় কে মফা হোকে জফা হো উল্ফত মে বড়া বর কে মফা হোকে হো হর চিজ মে লজত হগর দিল মজাও হর চিজ মে লজ্জ হগর দিল মে মজা হ হালকায় জিকির পাঁচ আগস্ট দু হাজার সতেরো মহতি মাহফিল উপস্থিতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মাথার মুকট অন্ত থেকে আগত আল্লাহবাকেরা শেতিন শাহ মহিব্বিন মুরুবেন এজ কালেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান লতা শ্রদ্ধে সম্মানিতা মা ও বোনেরা ইমাম বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী আয়াতুল্নবী সল্লাহু আলাইহাল্লামের অসংখ্য অগ্নি তমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি দিলাবৎকৃতের কারিমা ও হাদিস্লাম আপনি বলুন উন্মকে আমার পক্ষ থেকে নিজেদের নব্সের উপরে জুলুম করেছে আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ ভয় না নিশ্চয় ক্ষমা করে দিবেন চুরান্তায় রসুল আকরম ফখর আলম সালামীবুল ও আবিরুসি दुनिया चलो चलन सामान खुलना सामान्य किसान साथे नहीं तुम्हारे सफर टाओ एखना चुन घंटा चार घंटार ग्रांति चार घंटा लागू তোমার আমার হায়াতের সফরের এক ঘন্টা কেমন ইয়ার ইবাদী হে আমার প্রিয় বান্দাবান্দিরা আল্লাহ এত মহব্বত করেন মানুষকে এত মহ্বত করেন পৃথিবীর সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন মানুষও আমি সৃষ্টি করেছি এবং এই মানুষকে সব সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি মানুষকে বানাইছেন আমাদের স্রষ্টা কতজন কি নাম আল্লাহ যে আমাদেরকে বানাইছেন বানানোর ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন পৃথিবীর সব কিছুর মাঝে শ্রেষ্ঠ কোন জাতি এই মানুষের ভেতরে যারা মুমিন তারা শ্রেষ্ঠ। মুমিনদের মাঝে যারা আখিরি নবির উম্মদ তারা আরো শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিয়েছেন আল্লাহ যে সম্মান দিয়েছেন এই দেওয়ার ক্ষেত্রে কারো সহযোগিতা নিয়েছেন রিজিক দেওয়ার ক্ষেত্রে কে দিচ্ছেন আল্লাহ যে এককভাবে দিচ্ছেন না কারো সহযোগিতা নিয়ে চলার মতো আল্লাহ তারা সব কিছুই সৃষ্টি করেছেন মানুষও সৃষ্টি করেছেন কিন্তু আসমান জমিন সূর্য চাঁদ এগুলো এত দামি না মানুষ যত দামি এই দামি কে বানাইলেন তাহলে আল্লাহ তা আমাদেরকে বানাইছেন একক ভাবে বানানের ক্ষেত্রেও আল্লাহ কয়জন সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কতজন দেওয়ার বেলায় আল্লাহ কতজন ভালো করে বুঝেন সৃষ্টিকর্তা কতজন আমাদেরকে বানানের ক্ষেত্রে কয়জন আল্লাহ ছিলেন সম্মান দেয়াতে কয়জন আল্লাহ রিজিক দেওয়ার ক্ষেত্রে কতজন আল্লাহ বানানের ক্ষেত্রেও এক আল্লাহ সম্মান দেওয়ার ক্ষেত্রে এক আল্লাহ রিজিক আল্লা ক্ষেত্রে এক আল্লাহ সিজদা দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে মাজার এক আল্লাহ রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একজন সম্মান দেওয়ার বেলায় আল্লাহ একজন সিজদার বেলায় পীরের পাও কেন কবর কেন মানুষ দামিনা সূর্য দামি মানুষ দামি না পাথর দামি এক কথায় মানুষের মতো দামি আর কেউ তাহলে মানুষ যদি দামি সূর্য যদি দামি না হয় তো সূর্য আমার গোলামি করবে আমি সূর্যের পূজা করব কেন পাথর দামি না মানুষ দামি তো পাথর মানুষের গোলামি করবে আমি মানুষ কেন পাথরের পূজা করবো অজীব ব্যাপার গাছ দামি না আমরা মানুষ দামি তো গাছ আমার গোলামি করবে আমি কেন বট গাছের পূজা করবো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের এত ভালোবাসি দামি আর কিছুই বেলাই নাই সূর্য এত সুন্দর কিন্তু মানুষ তার থেকে আরো সুন্দর আমি আল্লাহ মানুষকে এত ভালোবাসি কেন ভালোবাসি মানুষ অনেক শক্তিশালী মানুষে খুব মজবুত ভালোবাসার কারণ কি পিপিলিকার কাছেও মানুষ দুর্বল এক কথায় মানুষের মতো যেমন সম্মানের পাত্র কেউ নাই ঠিক মানুষের মতো পৃথিবীতে দুর্বল কেউ একটা পিপিলিকার কাছে যেমন দুর্বল মানুষ এত দামি কেন দুর্বল মানুষ এত দামি কেন আট বছর বিদেশ করে বাপ বিশাল মার্কেটিং করে বাড়িতে আসছেন सब नहीं आसलें आकर्षण मोटामुटी शिशुबा हटते जिन हलो मोबाइल बड़ से मोबाइल इनटेक मोबाइल खुले बोबाइल टाइम बाबा पेनेमक चुपचाप खूब ख्याल करोबाइल फलोरे आशार दिए भे चुरमार कर বাবার আগে চোখ গরম করে শুধু তাকাইছি সন্তানটা বাবার চোখ গরম দেখেই চোখের পানি ছেড়ে দিয়েছে দ্রুত একটা সেকেন্ড না হাত বাড়ায় বলে কোলে আসো তোমাকে কিচ্ছু বলি बड़ सेले मोबाइल दिलान रा कारण था कि कारण बड़ सन्तान तुम शक्तिशाली सबल छोट बा दुरबल दुरबल के मा कर বান্দার সাথে বেয়াদুবি না করে খেদমত কর পৃথিবীর সব শক্তিশালী বান্দা তোর মতো দুর্বলের গোলাম বানায় দিয়েছি এমনি না তুই শুধু আমি আল্লাহর গোলামি করব। তুই গোলামি করলে মহা এক শান্তি ঠিকানা অবৈধতার পরিচয় আব্বা আদম জাজনাথ দেখে আসছেন মুমিন আদমের সন্তান অবশ্যই বিশ্বাস করতে হবে আদম নবী জ থেকে আসতে চাইছিলেন না আল্লাহ আশার বাণী শুনায় বলেন আদম জাত থেকে সাময়িক সময়ের জন্য এবার আল্লাহ জাফনাথ বানাইছেন শুধু মুমিনের জন্য না পৃথিবীতে সমস্ত মানুষের জন্য পৃথিবীতে এহুদি খ্রিস্টান সমস্ত মানুষের নামে নামে জার একটা ঘর বানানো আছে আল্লাহ বলেন এই বেইমানদের জাতনাথ গুলো আমি আমার গোলাম যারা মানে এদেরকে বোনাস হিসাবে দিয়ে দিয়া আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ প্রথম দুনিয়াতে পাঠাইছেন অন্তর ছিল কারণ আল্লাহ চান না তার আদরের মামলা জাহান নামের আগুনে যাওয়া যা তখন তু মিরমিল্লাহ আরা দুর্শ আল্লা আমানু। আল্লাহ ডাইরেক্ট বলেছেন বাবা সম্পর্কে এই লোকটাকে আমি যদি বলি অমুক মসজিদের ক্ষতি অমুক এলাকায় বাড়ি নাম এই বংশ এই বড় ব্যবসা করে সব বন্ধ করে যদি আসল পরিচয় আমার বাবা মানুষের মহাব্বত যেমন বাড়বে বাবা তেমন খুশি হয়ে যাবে ব্যবসা করে এই নামে এই বংশ তার পরিচয় সব বন্ধ করে যদি আমার বাবা বলে আমার সন্তান আমারও সম্মান বেড়ে যাবে বাবার প্রতি মানুষের মোহাব্বত বেড়ে যাবে उस्ताद के छात्रत अपना छात्र मोहब्बत बड़े जाए सम्पर्कता আল্লাহর পরিচয় কেমন বলে আসমানের মালিক জামিনের মালিক পাহাড়ের মালিক সব বন্ধ করে যদি না তিনি আমার আল্লাহ আল্লাহ বড় খুশি হয়ে যাবেন বান্দার পরিচয় যদি বলে আব্দুর রহমানের সন্তান আব্দুল করিম এই বাড়ি থাকে এই তার বংশ সব বন্ধ করে যদি আল্লাহ হয় কোন পরিচয় লাগবে না ডাইরেক্ট পরিচয় এরা আমার বান্দা আমার মন জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না এলাহি তু মেদ হি তু মে মা হাহি সে দুরু করুঝুকো এক নজর আল্লাহর বান্দা শুধু মুমিন বেদিনরা না সব আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি চাই না কেউ আমার হাতে গড়া বান্দাগুলো গুলো জাহান নামের আগুনে জগবে আমি চাই এই তোরা সব আমার বান্দা আদম নবীর সন্তান হিন্দু আমার ভাই আদম নবী আমাদের ভাই আসতে বলেন কেন समस्त मुसलमान तारंताना सबाई हिंदू भाईजाना भाई बाबा हिसाब से कथा बनना क्या সমস্ত মুসলমানেরা যদি মনে করতো আদর্মবীর সন্তান হিসাবে হিন্দুরা আমাদের ভাই তাহলে কোনো মুসলমান নামের সাইনবোর্ড লাগা হিন্দুদের উপরে বিধর্মীদের উপরে কোনো আক্রমণ করত না হিন্দু ভাইজানেরাও যদি মনে করত আদম নবীন সন্তান হিসেবে মুসলমানেরাও আমাদের ভাই তাহলে মুসলমানের দেশের আদালতের সামনে ভূর্তি বসাতে পারতো না হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নমায়ে সফর নজর হ্যায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর গারে কেবাসী বা খোদা চিস্তে দুনিয়া আজু খোদা গা ফেল কমাশো নৌকরা হর জিন্দু আল্লা বলেন তোরা আমার বান্দা আমি চাই না তোরা নিজের উপরে অপরাধ করে করে জুলুন করে নন্তর না করে ফেলেছ আমি আল্লাহ ডাকলাম তাকনাতুমির রহমাতিল্লা আমার রহমত থেকে তোরা ফিরে যাস না আমার দরজা এসে দেখি এসে যদি একবার আমার দরবারে মাথা নত কর আমার কাছে তহবা কর তহবার দরজা খুলে তোরে ডাকতে ছিঁড়ে বান্দা আল্লাহর কাছে তহবার এ তু দামে তু দাম আমি অমুক ব্যক্তির থেকেও বেশি খুশি কোন ব্যক্তি বলে এক ব্যক্তি উঠ নিয়ে ময়দানে চলছে ময়দানে রওনা হয়ে গেল উঠের পিঠের মধ্যে খানা সামগ্রী সব রাখলো হঠাৎ এক চেটিয়াল ময়দান ওই ময়দানে গিয়ে হঠাৎ উঠ হারায় ফেলল খুঁজে পায় না খুঁজে পেয়ে বান্দা নিরাশ হয়ে একটা গাছের ছায়ার নিচে শুয়ে পড়ল ক্লান্ত মনে বড় আগা কোথায় গেল আমার উঠ উঠের পিঠের মধ্যে খানা তন্দ্রা এসে গেল হঠাৎ বান্দা তন্দ্রার ছ অবস্থায় চোখ খুলে তাকে দেখে মাথার কিনারায় হারানো উঠ দাঁড়িয়ে আছে घटना शुना सही हटात सामने हजिर नबी आप लोकटा कैमन खुशी नबी बोलें खुशी सीमा नई আল্লাহ বলেন নবী কেমন খুশি আমি জানি বলে আল্লাহ কেমন খুশি আল্লাহ বলেন করে ডাক্তা ও আল্লাহ তুমি আমার বলাম আমি তোমার খোদাক আমি তোমার আল্লাহ কথা বুঝলেন খুশি আমার বান্দা লোকটা খুশি হয়ে বলে ফেললো ও আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব সহি মুসলিম শরীফের বর্ণনা এবার ফতুয়া দিবেন লোকটা কাফের হয়ে গেছে হ্যাঁ লোকটা কাফের হয়ে গেছে আল্লাহ নিজেই বলেন বলে ফেলছে ইচ্ছা করে বলেন আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম শুধু মাফ না যারা করবে আমি আল্লাহ তার উপরের থেকে আরো খুশি এই বান্দা কথা করে আল্লাহর প্রেমে পাগল হয়তের দরজায় ডুব দিয়া যখন বলেছিল আনারুক আমি রব খোদা। এই কথাও বান্দা কখন বলেছে ভাইরা আমার এই জন্য এগুলো বুঝতে হলে সিটি গলার স্বর্ণ এক না কালার মান अभिज्ञ लोक दरकार है बांगलेश मुसलमान कल गोटा चुपी दी चिंतना का शाहबरान शाह माहुदूम चट्टान शाह शाह आलि मिरपुर खानजहानी बागर हाट হক আলাই রহমাত হাফিজি হুজুর আলাই যাদের নামগুলো গুলো বললাম এদের ইতিহাস তালাশ করে দেখবেন হিংসা কি জিনিস তারা চিনে না हिंसार तुम नाम यो तुम हस তুমি কসম একবার আমি যত ভালো বয়ান করি হাফিজি হুজুরের মতো জীবনে আর আমি যত ভালো বয়ান করি না কেন চর মনের হজরতের মতো জীবনে হবে না কেমন ঘড়ি ধরা চল্লিশ মিনিটের মযদানের মানুষ গুলো ওই গলা কাটা বয়ান তো কোরআন হাদিস দিয়েই করত একই বয়ান কবরের আজাব নিয়ে গুনাহের শাস্তি নিয়ে আর আমি লাইন বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করি কই আমার বয়ানে না আমি কাদি না শ্রোতা কিভাবে এটা সহবতে আহ দ্বারা হয় আল্লাহ বলে না গোলাম অন্যায় করেছো তো আমার কাছে তোবা করার মতো যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে ওরে ফেললার এক আল্লাহর বান্দা গুণা করে করে জীবনটা নষ্ট করে ফেলেছে হঠাৎ করে গুমের বিছানায় যখন গেল দিলের মধ্যে একটা দাগ কাটলো আহ জীবনে করলাম কি আমার দানে দেখি বন্ধু বান্ধব মনে চলে গেল আমি এখন একা মায়ের সন্ত্রাসী নালি কলঙ্ক নিয়ে কবরে যাব না কলঙ্ক থেকে বাঁচার কোন পথ আছে নাকি আল্লাহর বান্দার এক ইমামের পরামর্শ নেওয়ার জন্য চলে গেল ইমাম সাহেব চাই ইমাম বলে তুমি আল্লাহ সোহবতের দ্বারা কি হয় थानी क्या करें कृषि विभाग की बनाई देशी কেমনে বলেজাস্ট করে দেই। এরপরে পট্টি বেঁধে ভালো করে দেই। দেওয়ার পরে আল্লাহর কুদুরতে ল্যাংরা আমের একশন দেশি আমের গাছে ভুকে যায় একদিন দুদিন এক মাস দু মাস ছয় মাস পর দেখা যায় দেশি আমের গাছের আমগুলো সব লেম হয়ে গেছে আমরা তো এই কেউই করি দেশি মানুষ গুলো বিদেশি মানুষ বানাই জাহান নামের আসামি গুলোকে জাজনাথের পথিক বানাই सम्पर्क लगे दिन लग रखो फा এক সময় দেখা যাবে তুমি ছিল জাহান নামের আসামি সমাজের কাছে দেখবা তখন তোমার নামাজের আজান শুনলে দুনিয়ার কাজ ভালো লাগে না সহবতে তলে তোরা তলে তো যাও একজন আল্লাহওয়ালার কাছে যাও আর রাতে উঠে কাদ আল্লাহর বান্দাই নামের পরামর্শ নিয়ে ঝরে চলে গেলেন ঘরে যাওয়ার পর রাতের আধার গভীরনাথ ও জুবানা একটা ঘরের কোন অন্ধকারে কান্না শুরু করল তোমার হারানো গোলাম তোমার দরওয়াজায় ফিরে আসে মারফ করে দাও দাঁড়ায় কান্নার আওয়াজ কান্নার আওয়াজে ঘরে ওয়ালাদের ঘুম নষ্ট হয়ে গেল আর কান্না করে লাভ নাই আল্লাহর বান্দা কান্নার আওয়াজ আরো বাড়াই দিল হঠাৎ পেছন থেকে বিবি ডেকে বলে ও স্বামী तुमार मेर लखा कन्ना भी भी। जो कान बध कर पा कि ना अन्न दरवाजा आरवाजा नो नजात दरवाजा न বলে তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করেন আর না করেন এমন ভাবে আল্লাহর বান্দা আবার কান্না শুরু করলো এক পর্যায়ে কান্না করতে করতে করতে করতে আবার নতুন করে আওয়াজ বান্দা তুই আর না তোর এখন জাহান নামের খাতার থেকে নাম কেটে জাহনাতি তুজু কাহি তু মে মোহি তু মে তু মে গফারো হল তো বন্ধা তো বা করো তো বা রে তো দাম দাম অন্য করে অন্যায় করা চোখ দুটো বন্ধ করলে আমি আমার দিয়ে তাকাই যে জিব্বাদি আজকে আপনাদের সামনে বয়ান করতেছি আল্লাহর কসম চোখ বন্ধ করে যদি জিব্বার দিকে হিসাব নেওয়া শুরু করি মনে হয় জানো গুনার কারণে যদি গুণা কর তো বা করতে দেরি হবে ক্ষমা করতে দেরি হবে না বান্দা তুই ডাকার মতো ডাক যারা ডেকেছেন তো তারা পেয়েছেন ডাক ডাককার হঠাৎ করে একদিন জবান থেকে অনিচ্ছায় বের হয়ে গেল সমাদ হঠাৎ এই আওয়াজটা বের হওয়া মাত্র আবার পাল্টা জবাব আসলো লাভ পাই খাইয়া ও অপেক্ষায় সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাকে বাবার কলিজা বরু মজা পায় ঠান্ডা হয় সন্তান যখন মাকে মা বলে ডাকে মায়ের কলিজা ঠান্ডা হয় একদিন স্বামী আর স্ত্রী হঠাৎ করে কিসের কষ্ট আমাকে শেয়ার করো কি কষ্ট আমারে শোনাও স্ত্রী ডাক দিয়া বলে একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমার মা বলে ডাক দেয় না কেন স্ত্রী কে স্বামী বলে রে বেবি টেনশন করো না খানা খাওয়ার ঘুম আজ না কাল সন্তান তোমার কাছে এসে মাথা নত করে মা বলে ডাক মে मुखे जाए घुमान जो चेष्टा कर घूमाय कारण सन्तान मजा पा আব্বা বলে ডাকবে আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বা বলে সম্মোধন করবে আমি আল্লাহ আল্লাহ আল্লাহ আমার কোন শরিক নাই আমি হু আমি এক তুই ব্যবসা করো বাধা নাই ঘুমাও বাধা নাই তবে মাঝে মাঝে তুই আল্লাহর যেই নিয়ামক গুলো ভোগ করতেছ আল্লাহ দেয়া পানি আল্লাহ দেয়া মাছ আল্লাহর দেয় গাছ আল্লাহর বাতাস। ডাক দিতি আমি আল্লাহ তোর সাথেও আদা করলাম তোর খানার কোন হিসাব দিব না এরে আল্লাহর গোলাম তো ওবার দরজায় ফিরে যাও নামাজ টুপি পরেছেন পাকড়ি পরেছেন পীরের দরবারে গেলেন তাপ লিগে গেলেন এমন একজন নামাজি বান্দা কি দ্বারা হাত দিয়া বলতে পারবেন আপনার নামাজ হজ আপনার জিখির কবুল হয়েছে গ্যারান্টি তাহলে আপনি অহংকারী করেন আমার নামাজ আমি নামাজি গ্যারান্টি নাই বরং যদি আপনি নিজের মধ্যে আমি আমি ভাব নিয়া বলেন স্বভাব যদি হইয়াও থাকে ভাবের কারণে স্বভাব কাটা যাবেছেন কিছু মিথ্যা কয়ে এক নম্বরে তিন নাম্বার চার বাংলায় সাহাবায়ে کرامের ইতিহাসের কিতাব আছে হিকায়েতে সাহাবা এগুলো পড়ে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লা পক্ষ থেকে নবির মাধ্যমে জামনাথের টিকিট পাইলেন ইতিহাসটা জীবনের কান্না জান্নাতের টিকিট পাওয়ার পরে কাদার কি প্রয়োজন আপনি তো জান্নাতের টিকিট পাইলেনই না টুকটাক যতটুকু আমল করি কবলিয়তের কোন গ্যারান্টি নাই তাহলে কত কান্নার দরকার এমন একজন আল্লাগের নাম বলেন আপনারা ঘুমাইতেছেন আল্লাহ রা আল্লাহর সাথে যোগাযোগ করতেছে রেমালিন তোমার রেজামন্ডি চাই তোমার মহাপতির নজর চাই सालाम प्रश्न हलो आबूबाकर अपने नाम क्या करन शरीफर एक आयात पर कानना करा शुरू कर लीशे से आयात আবু বাক বলেন আল্লাহ আল্লাহ বলেন মাল কিনি নিলাম বিনিময় দিয়ে দিলাম এটা তো খুশির সংবাদ কান্নার কি আছে আবু বলে না আমি কাপুরের দোকান ব্যবসা করি दोकान सैनबोर्ड लगे बिक्री करा मान फिरत ना जो टेक पायबो ले आगुन दु আবুা কার্বনের মহিলাটা যখন কাপড় ফেরত দিয়া টাকা নিয়ে যায় আমি প্রশ্ন করলাম মা কেন কাপড় ফিরাইয়া দিয়া মহিলা ডাক দিয়া কয় তোমার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই টেনশনে পড়ে গেলাম আল্লাহ আদা করে সে মুমিনের জালমাল কিনে নিলাম বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম হাসরের ময়াদানা আমি আবুবকরে উঠবো ওই হাসরের ময়দানে কেউ কারো আপন বলে পরিচয় থাকবে না অবস্থা এমন অবস্থা ওই সময় আমি আবু বাকর যখন আসামির কাট করায় ডাক দেওয়া হবে ডাক দেওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আবু আমার কাছে কি নিয়া হাজির হয়েছে আমি যদি বলি আল্লাহ আল্লাহ রোজা রাখছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই যাও তোমার এবার তুমি নাও আমার জান্নাত ফিরায় দাও তখন আমি আবু কি উপায় এই চিন্তা আমি আবু কান্না শুরু করেছি ওরে আবু বাকর যার নামের শেষে সিদ্দিক কত বড় ইহুদি নবীজির কাছে আবু বাকরের নাম না বলে বিচার দায়ের করল ও নবী পায় আপনার একজন সাহাবি ইহুদির গালে একটা চরী ভাবলেন এই কে করেছে বলছে ইহুদি কয়ে আবু বকার নবী আশ্চর্য হয়ে গেলেন এই কাম করবে ও মোর আবু বকার খেল আবু বাকার নবী ডাকলেন চর মেরেছেন আবু বাক বলেন হ্যাঁ কসম আমি আল্লাহর বিরুদ্ধে কিছু বলি নেই আবু বাকর সাক্ষী পেশ করেন আবু বাকর বলেন নবীজি কোন সাক্ষী নাই যদি সাক্ষী নাই থাকে আবু বা কার বলেন তাই যদি হয় করেন আমার কোন সাক্ষী নাই নবী নাকি বলেন এহুদি তোমাকে যদি চর মেরে থাকে তুমিও মেরে দাও গাদের উপরে যখন চর মারার জন্য সামনে আগায় হঠাৎ করে নবীজির কাছে জিব্রাইলের জিব্রাইল আমিন ডেকে বলেন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সালাম আল্লাহ বলেছেন নবী আবু বকরের কোন সাক্ষী যদি না হয় আবু বকর যে দাবি করেছে সে আবু বকর কান্না করেন উমুরের কান্নার ইতিহাস সমস্ত গুনার কথা দেখি এত বড় বড় অপরাধ করেছি অপরাধের খবর যদি আপনারা জানতেন আমাকে বসতে দিতেন না মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি মানুষ কত করে দাওয়াত দিয়ে গুজুর একটু দোয়া করেন কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল হওয়ার মতো কোন পুঁজি আসলে নাই আমি তো জানি আপনি জানেন আমি তো জানি কিন্তু মানুষ তো কত ভক্তি শ্রদ্ধা মহাবত করে এইভাবে চিন্তা করে করে আল্লাহর কাছে তওবা করা ও আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই আমাকে মানুষ বলে আসলে আসলে যে পীরের যোগ্যতা তাকোয়া থাকা সেটা তো আমার মধ্যে নাই মানুষ আমাকে বড় বক্তা বলে আসলে আলোচনা করতে গিয়ে নিজের ভেতরে যে এখ্লাস থাকা দরকার তার বিন্দু মাত্র নাই এইভাবে নিজেকে শোধ দরকার তাহলেই এই কথার দ্বারা থেকে ভারতে আসেন কালেমা করে তার মুহাস সাক্ষ্য দেয় छिया लक्ष हिंदू देखे मुसलमान पर्दा करतना पर्व मुड़ी लक्ष लक्ष मुसलमान तुरद हुए तो नियो खजा मुन उद्दीन खुशी ছিয়ত্তর লক্ষ হিন্দু মুসলমান হলো ঘরে গিয়ে বড় খুশি মা মুসলমান হয়ে গেল সেই মা বলে গর্ব তো আমার হা মা তোমার বলে না ভাষায় কথা উড়ায় দিলে হবে না তুমি যেই বরফ পেয়েছ खजा मईनुद्दीन मा ते गर्वधारण करवस्था गुनाहर क्ष कर दुनिया তোরে আমার বুকের দুঃখ পান করাইছি আমি মা জীবনে তোর মুখে একটা ফোটা দুধ ও তোর মুখে আমি তোর মুখে একটা ফোটা দুধ বিনা অজুতে দেই না আর রাতের আদারে উঠে কে দিছি গর্ভে নিয়ে কাছি আমার গর্বের সন্তান সন্তান তুমিও কোনো না কোনো মায়ের সন্তান ওরে আল্লাহর বান্দা ও বাবাজিরা আমার বাবা ও বাবা তুমিও সন্তানের বাবা পরে যেন সন্তান জানাজারিমান হতে পারে দুনিয়াটা কিছুই না রে যুবক আমি বলি নাই তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও আমি বলি না তুমি ব্যবসা চাকরি পেঁদে মালাটা তোমার শরীরে ঢুকায় আমার মতো না তোমার মতো লক্ষ লক্ষ যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে দাঁড়িওয়ালা নামাজি নাই তুমি কেন পারবা না মনের প্রশ্ন করো কতদিন আর বাহাদুরি করবর মত এখনো সময় আছে তো বা করে নাও। আল্লাহর কাছে কান্না করো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে কান্না করতে করতে একবার কান্না আসে না তাও আল্লাহকে বলো আরে ডাক্তার কান্নাওয়ালা চক্ক দান করো মালিক জিকিরওয়ালা জিবলা দান করো আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলক দান করো আল্লাহ আল্লাহর কাছে তহবা কর আল্লা সহবতে যাব। নিজের জীবনটাকে ধন্য করবো মা বাবার খাতমত করব। মুরুবীদের সাথে ভালো আচরণ করব। দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না কোন বখাতেদের আড্ডায় যাবো না মদের আড্ডায় যাবো না কোন বন্ধু বান্ধবের আড্ডায় যাব না দেশের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ তোমার দ্বারা বহু দিনের কাজ নিয়ে নিবি আর তোমার সন্তানটারে তুমি রাস্তায় ছেড়ে দিয়েছো মাও জানে না মেয়েটা কোথায় গেল বাবাও জানে না ছেলেটা কোথায় গেল হঠাৎ করে খবর পেলাম ছেলে নাকি গুলশানের হামলায় জড়িত हटात कर खबर तुम्हरा आड्डा दूरे थको जो निजे भलो करते चाओ बंधु बोल चल एक घुरे आंधे मत दौड़ाना जान बंधु तोरे फे फल मेरे फिले সাবধান খুব থেকে চালুতের হাতে আমাদের হেফাজত করে আমাদের আজ কলিজান টুকুরা হজরত পীর রুহানি বয়ান করবেন যখন চল্লিশ মিনিট বয়ান করতেন আমি কথাটা অনেকবার বলছি মনে হইতো যে সে এমন বয়ান করতেন দুনিয়া নামক জিনিসটা কি সে মনে হয় চীনে নই না আবার রাজনৈতিক রাজনৈতিক মঞ্চে যখন বক্তব্য দিতেন মনে হইতো আখেরাত তার কোন চিন্তা নাই সে একজন আধ্যাত্মিক জগতের রাজনৈতিক একজন কেমন এক উসুলের উপরে নিজের জীবনকে পরিচালনা করে গেছেন আর আমরাও অজে বইলে সব দোলাই করি মনে হয় এক্ষুনি হাতে ছুরি লাগলে জবাই করে ফেলব আপনারা জানেন বিভিন্ন ভাবে গালাগালি করা হচ্ছে প্রচন্ড অশালীন ভাষায়। এগুলো কেন সাধারণ মানুষের শাসনে কেন গালাগালির বয়ান ছাড়া আর কোন বয়ান নাই কোরআন হাদিস অথচ কোরআন বলে গালি হারাম হাদিস বলে গালি হারাম আমি বলছি না তাদের সাথে আপনারা ঝগড়া করেন তাদের থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন আল্লাহর কাছে দোয়া করেন ফয়সাল আল্লাহর হাতে ফয়সাল আল্লাহর হাতে এখানে এত আল্লাহর বান্দারা আসছেন কি টাকা দেওয়া হবে চূড়ান্ত বিজয়ের পরিচয় আমরা শালীনভাবে কথা বলার চেষ্টা করি সেদিন প্রশাসনের অনেক আল্লাহর বান্দার সাথে মোহ্বতের পরিচয় আমি বললাম আপনারা একটু ইউটিউব সার্চ দিয়ে বাংলা কিছু হুজুরদের তওবার আহ্বান করেন সাধারণ ক্ষমতা যদি তারা না সারে বাঁচার চেষ্টা না করে দ্বিতীয় পদক্ষেপ করুন এদের কারণে জাতীয় বিভ্রান্তের বেড়া জালে আবদ্ধ বট গাছ ডাকে কেনবাসার ক্যানভাস করবে বহাস করবে বহস বট বহাস করা যায় কথা বট হয় না বিক্রি হয় খুব সাবধান এ সমস্ত কেনবাসার থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং আমাদের আহলে হকাম আমাদের ভাইজান যারা নামাজি আপনারাও কথা বলতে যারা আয়োজন করেছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন জনপ্রতিনিধি যারা পরামর্শ দিয়ে এই সুন্দর আয়োজনে সহযোগিতা করেছেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আল্লাহ সবাই কবুল করুন চূড়ান্ত বয়ান শুনে মোনাজাত দিয়ে যাবো আসসালাম